নামে শপথ উষার শপথ দশ রজনী শপথ জোড় ও বেজোড়ের এবং শপথ রজনীর যখন বা গত হইতে থাকে নিশ্চয় ইহার মধ্যে শপথ রহিয়াছে বৌদ্ধ ব্যক্তির জন্য তুমি কি দেখো নাই তোমার প্রতিপালক কি করিয়াছিলেন আদ বংশের ইরাম গোত্রের প্রতি যাহারা অধিকারী ছিল সু উচ্চ প্রাসাদের যাহার সমতুল্য কোনো দেশে নির্মিত হয় নাই وسمود الذي نجاب الصخرة بالواد سدر البي جارا بك باثر كتاتية غجه النربان كيالو وفرعوند الأتاد بوه سن الشير الأذيبي في الع البوتي الذي طغوا في البلاادجهرة الدش الش لاهم كيالو فكأكثروا في هل الفساد شني أشانتي بالتي كيا فص عليه ربك سووت عذااب তোমার প্রতিপালক উহাদের উপর শাস্তির কষাগা থানিলেন তোমার প্রতিপালক অবশ্যই সতর্ক দৃষ্টি রাখেন মানুষ তো রূপ যে তাহার প্রতিপালক যখন তাহাকে পরীক্ষা করেন সম্মান ও অনুগ্রহ দান করিয়া তখন সে বলে আমার প্রতিপালক আমাকে সম্মানিত করিয়াছেন এবং যখন তাহাকে পরীক্ষা করেন তাহার রিজিক সংকুচিত করিয়া তখন সে বলে আমার প্রতিপালক আমাকে হীন করিয়াছেনম না কখনো নয় বরং তোমরা ইয়তিমকে সম্মান করো না এবং তোমরা অভাবগ্রস্তদেরকে খাদ্যদানে পরস্পর কে উৎসাহিত করোনা এবং তোমরা উত্তরাধিকারীদের প্রাপ্য সম্পদ সম্পূর্ণরূপে ভক্ষণ করিয়া ফেলো এবং তোমরা ধন সম্পদ অতিশয় ভালোবাসো ইহা সঙ্গত নয় পৃথিবীকে যখন চূন্য করা হইবে এবং যখন তোমার প্রতি উপস্থিত হইবেন ও সারিবদ্ধ ভাবে গণমা ইজাহ বিজাহ ইন্হ সেই দিন জাহান নামকে আনা হইবে এবং সেই দিন মানুষ উপলব্ধি করিবে তখন এই উপলব্ধি তাহার কি কাজে আসিবে সে বলিবে হায় আমার এই জীবনের জন্য আমি যদি কিছু অগ্রিম পাঠাইতাম সেদিন তাহার শাস্তির মতো শাস্তি কেহ দিতে পারিবে না এবং তাহার বন্ধনের মতো বন্ধন কেহ করিতে পারিবে না তুমি তোমার প্রতিপালকের নিকট ফিরিয়া আসো সন্তুষ্ট ও সন্তোষ ভাজন হইয়া আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও খুণি আর अमार जाननाते प्रवेश